আসসালামুকুম ওরহমতুল্লাহ ওয়াহাবিহাম্ম সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে বিশ টিভি বাংলার আল কুরানের রসিয়ত অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আন্তরিক দোয়া। ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব আমরা বিগত পর্বে আলোচনা করছিলাম সোর আলোকমানের ওসিয়তগুলো আমরা প্রথম ওসিয়তগুলো আলোচনা করেছি শিরিক মুক্ত হওয়া পিতামাতার মাতার করা পিতামাতার অবাধ্য না হওয়া আর আল্লাহ আল্লাহতালার রাব্বানি আদালত ডিভাইন জাস্টিস আমরা ভালো করি মন্দ করি তিনি সব জানছেন দেখছেন আমাদেরকে তিনি দেবেনই দেবেন এই বিশ্বাস সুদৃঢ় করা এ ওসিদগুলো আমরা আগে আলোচনা করেছি এরপরে সুরালুকমানের সতেরো আয়াতে লুকমান বললেন ইয়া বুনাইয়া হে আমার প্রিয় সন্তান ছেলে আকেম সালাত কায়েম করো ওয়ামুল বীরমা আরফি ওয়া আনিল আলা মুমুর সালাত কায়ম করো ন্যায়িক কাজের আদেশ করো অন্যায় থেকে নিষেধ করো এবং এ বিষয়ে তোমার যাই কিছু হোক না কেন তুমি সবর করো আর এটাই হলো দৃঢ় সিদ্ধান্তের দৃঢ় সংকল্পের স্থির চিত্ত তার কর্ম আমরা সালাতের বিষয়ে গত পর্বে আলোচনা করেছি এ পর্বে ন্যায়ের আদেশ অন্যায়ের নিষেধ এবং সবর বিষয়ক ওসিয়তগুলো আলোচনা শুরু করব। সমাজ দর্শক আমরা দেখেছি আধুনিক সভ্যতা মানুষকে ব্যক্তিকেন্দ্রিক বানায় এবং আমরা আমাদের সন্তানদেরকে এমনভাবেই গড়ে তুলে যে কে কী করছে বিষয়ে নাক গলে না প্রত্যেকের এটা ব্যক্তিস্বাধীনতা এই ব্যক্তিস্বাধীনতার পাশাপাশি মানুষকে কল্যাণের পথে ডাকার যে একটা দায়িত্ব এটা আমরা নিজেরাও পালন করি না সন্তানদেরকেও পালন করতে শিক্ষা দিচ্ছি না আর তাই তো আল্লাহ তালা সন্তান প্রতিপালনের মৌলিক বিষয়ের ভিতরে এ বিষয়টি উল্লেখ করেছেন সমাধি দর্শক কেন আমাদেরকে সন্তান প্রতিপালনে এ বিষয়ে লক্ষ্য রাখতে হবে আপনারা হয়তো চিন্তা করতে পারেন আমরা সালাত শিখিয়ে দিলাম কিছু এবাদতবন্দিকে শেখালাম দুনিয়ার ব্যবসা বাণিজ্য শিখিয়ে দিলাম ও মানুষে থাকলো এবাদতবন্দি করলো এটাই কি যথেষ্ট নয় সমাধি দর্শক এখানেই হলো আধুনিক জীবনযাত্রা জীবন সম্পর্কে আধুনিক মানসিকতা আর ইসলামী চেতনার পার্থক্য আধুনিক মানসিকতাই জীবন অনেকটা আখেরাত মুক্ত জীবন হিসেবেই আমরা কল্পনা করি গ্রহণ করি যদিও আমরা দাবি করি আখেরাতে বিশ্বাস করি এটা আমাদের কর্মে কোনো প্রভাব ফেলে না আর এজন্যই মানব উন্নয়ন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে মানুষের উন্নয়নের জন্য শুধু তার আয়ুটা কেমন দীর্ঘ হচ্ছে লেখাপড়ার সুযোগ তার কেমন আছে আর জীবনযাত্রা কতটুকু সুন্দর এই তিনটে বিষয়ই মূলত লক্ষ্য রাখা হয় আপনারা যে কেউ এ বিষয় অধ্যয়ন করলে জানতে পারবেন কিন্তু তার আচরণ আখলা কতখানি নৈতিকতা মানবতা কতখানি তার বিশ্বাস কত দীর্ঘ গভীর এ বিষয়ে কোনো অধ্যয়ন কোন বিষয়কে মানব সম্পদ উন্নয়ন মানব উন্নয়নের মাপকাঠিতে রাখা হয় আর এজন্যই আমরা অনেক সময় সন্তানদেরকে কিছু শিক্ষা দিই হয়তো দুনিয়ার সফলতার কিছু শিক্ষা দিচ্ছি আখেরাতের বিষয়টা একেবারেই অবহেলা করছি কিছু হয়তো সালাদ সিয়াম শিক্ষা দিলেও সমাজ সচেতনতা এগুলো শিক্ষা দিচ্ছি না এর বিপরীতে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে ইসলামের চিন্তা চেতনা এবং বিশ্বাস সম্পূর্ণ ভিন্ন ইসলাম আমাদেরকে বিশ্বাস করতে শেখায় সন্তান তোমার বড় সম্পদ শুধু দুনিয়াই নয় দুনিয়া এবং আখেরাতের অনন্ত জীবনে এই সন্তানদের নিয়ে আনন্দ উপভোগ করতে হবে আল্লাহ কোরআনকারিমে বলছেন অমা আলাতনা হুম্মিন আমলি হিম্মিন সেই যারা ইমানে এনেছে এবং তাদের সন্তান বংশধরেরা তাদের মতো ইমানদারিতে তাদের অনুসরণ করেছে আমি কেয়ামতে ওই সন্তানদেরকে তাদের পিতা মাতার সাথে সংযুক্ত করে দেব তাদের একত্রে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেবো তাদের কোনো নেক আমল আমি নষ্ট হতে দেবো না দর্শক তাহলে সন্তান শুধু এই দুনিয়ার জীবনে আমার চোখের শান্তি নয় দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী আমরা আখেরাতের অনন্ত জীবনে তাদেরকে পাশে পাব উপভোগ করব এই চেতনার মাধ্যমেই ইসলাম আমাদেরকে সন্তান লালন করতে শিক্ষা দিয়েছে শুধু তাই নয় সন্তানদের আমরা উপভোগ করব তাই নয় সন্তানদের মাধ্যমে আমরা মুত্তাকিদের ইমাম হয়ে যাব মডেল হয়ে যাব আদর্শ হয়ে যাব আল্লাহ কোরআনকে রেমে দোয়া করতে শিখিয়েছেন রব্বানা হাবলানা মিন আজনা কুরাত ইমামা আয় আমাদের রব আমাদের দাম্পত্য সঙ্গীদেরকে স্বামীর জন্য স্ত্রীকে স্ত্রীর জন্য স্বামীকে এবং আমাদের সন্তান সন্ততিদেরকে আমাদের চোখের শান্তি বানিয়ে দেন আমাদের শান্তিময় বরকতময় পারিবারিক জীবন দান করেন এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন কাজেই সন্তান সন্ততি পরিবারের শান্তি মুতাকিদের জন্য মডেল হওয়ার একটা বড় বৈশিষ্ট্য আল্লাহ রসুল সাল আলী বলছেন মানুষ যখন মারা যায় তার কর্ম বন্ধ হয়ে যায় তিনটে সূত্র থেকে তার নেক আমল চালু থাকে সাদাকাতিন জারিয়া এমন সদাকা যার কল্লান স্থায়ী থাকে প্রবাহমান থাকে আইলমিন ইনতফা বিহি এমন কোন জ্ঞান রেখে গিয়েছে যে জ্ঞান থেকে তার মৃত্যুর পরও মানুষ উপকার পায় এমন সন্তান রেখে গিয়েছে সন্তান সে তার জন্য দোয়া করে সন্তানের প্রতিটি দোয়া আল্লাহ আমার আব্বাকে মাফ করো আম্মাকে মাফ করো ক্ষমা করো মর্যাদা বাড়াও সব দাও প্রতিটি দোয়া আল্লাহ কবুল করলে তার পিতা মাতার আমুল নামাই সব হিসেবে লেখা হতে থাকে কাজেই আমরা সন্তানদেরকে জীবনে শুধু নয় মৃত্যুর পরে আখিরাতের আগে ওই সময় উপভোগ করতে চাই আল্লাহ রসুল সালাম বলছেন মানুষ কেয়ামতে দেখবে সে যতটুকু নেকামল করেছিল তার মর্যাদা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে সে বলবে আমার এত মর্যাদা কেন হলো আমি তো এত কর্ম করিনি তখন তাকে বলা হবে যে তোমার সন্তানেরা তোমার জন্য দোয়া করত তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইত আর এই সন্তানের ক্ষমা চাওয়া দোয়ার বিনিময়ে আল্লাহ তোমার মর্যাদাগুলো বাড়িয়ে দিয়েছে। সম্বন্ধ দর্শক এই রকম সন্তান অর্জন করা এজন্য প্রচেষ্টার প্রয়োজন সন্তান তো অন্যান্য প্রাণীর মতো নয় জন্ম দিলাম ভালো হয়ে গেলো আল্লাহ রসুল সালসালাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন কুল্লুমাউল উদ্দিন ইউল আল ফিতরা প্রতিটি নবজাতক শিশুই ফিতরাত, আল্লাহ ইসলামের উপরেই জন্মগ্রহণ করে আও ইনসরা তার পিতা মাতায় তার ভিতরে চিন্তা চেতনা বিশ্বাস অবিশ্বাস ঢোকায় কেউ তাকে ইহুদি বানায় কেউ তাকে খ্রিস্টান বানায় কেউ তাকে অগ্নি উপাসক বানায় বা অন্যান্য ধর্মে নিয়ে যায় তাহলে প্রাণী জগতে আমরা দেখতে পাই প্রতিটি প্রাণী তার মগজে আল্লাহ তালা যে সরিয়া দিন নিয়ম দিয়েছেন তার বাইরে এসে যায় না এজন্যই তো বিজ্ঞ লোকেরা বলেন পশু সহজেই পশু হয় মানুষ সহজে মানুষ হতে পারে না কারণ পশু তো আল্লাহ তালা তাকে প্রত্যেক প্রাণীর ব্রেনের ভিতরে যে সরিয়া দিয়ে রেখেছেন এর বাইরে এসে কখনো যায় না তার জন্য অতিরিক্ত কিছু লাগে না একটা নবজাতক প্রাণী জন্মের পরেই সে মায়ের দুধ খায় বা মায়ের খায় থেকে খাদ্য গ্রহণ করে একটু পরে উড়ে যায় নিজেরাই খেতে শিখে যায় অথবা হাঁটা চলা শিখে যায় এর জন্য আলাদা কোনো তার বিয়াত প্রশিক্ষণ তার লাগে না হাসের বাচ্চা ডিম থেকে ফুটেই সাঁতার কাটতে শুরু করে দেয় পাখির বাচ্চা একটু পরে উঠতে চেষ্টা করে উঠতে শুরু করে গরুর বাচ্চা জন্মের পরেই উঠে দুধ খেতে শুরু করে আলাদা কোনো প্রশিক্ষণ লাগে না আর মানব সন্তানের জন্য আল্লাহ তালা এমনভাবেই তাকে জন্ম দিয়েছেন তাকে মানুষ করার জন্য পিতা মাতার স্নেহ মমতা এবং প্রশিক্ষণ প্রয়োজন হলে সে বাঁচবে না হয়তো খাদ্য দিলে বেঁচে থাকে মানুষ হবে না তার যেমন খাদ্য দরকার পানীয় দরকার স্নেহ মায়া মমতার বাঁধন দরকার তার বিয়াদ দরকার এভাবেই আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন লালামুনা সাইয়া কিছুই জানি না সব প্রাণী সবকিছু জেনে তার ভিতরে প্রয়োজনীয় তার বেরেনে দিয়ে আল্লাহ তৈরি করেছেন আর মানব সন্তানকে প্রশিক্ষণ দেওয়ার মতো ব্যবস্থা করে তৈরি করেছেন আর এজন্যই আল্লাহ আল্লাহতালা আমাদের নির্দেশ দিয়েছেন ও আমফুসাকুম ও আহলিকুম না তোমরা তোমাদের জীবনটাকে যেমন এমনভাবে পরিচালিত করবে যেন যদোকে যেতে না হয় জাহান নামের আগুনে পড়তে না হয় তোমাদের পরিবার পরিজন সন্তানদেরকেও এইভাবে গড়ে তুলবে তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানো তোমাদের দায়িত্ব সমাজের দর্শক কাজেই সন্তানের চেতনা ইমান ব্যক্তিত্ব গঠন এটা পিতা মাতার উপর নির্ভর করে যা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদের শেখালেন পিতামাতা তাকে খারাপ ভালো যে কোনো দিকে পরিচালিত করতে পারে। দায়িত্ব পুরো পিতামাতার সফলতার সকল পুরস্কার পিতামাতার ব্যর্থতার ক্ষতিও তাদের উপরেই বর্তায় আর এজন্যই ইসলাম পরিবার পারিবারিক জীবন এবং সন্তানদের বিষয়ে খুবই বেশি গুরুত্ব দিয়েছে আধুনিক সভ্যতায় মানুষ নিজের জন্য বাসে একান্তই ব্যক্তিকেন্দ্রিক অনেকটা পাশবিক জীবন বিবাহ করতে চান না করলে সন্তান গ্রহণ করতে চান না আমি আমার ফুর্তির জন্য বেসে আছি ইসলাম বলে না তুমি তোমার জন্য নও তুমি প্রথমত আগত প্রজন্মকে সুন্দর করে রেখে পৃথিবীটাকে সুন্দর বসবাস করো যোগ্য রেখে যাবে আর আগত প্রজন্মের মাধ্যমে তুমি বেঁচে থাকবে তোমার বংশধরেরা তোমার জন্য দোয়া করবে তুমি জান্নাতে এর পুরস্কার পেতে থাকবে তুমি সেই জান্নাতে জীবনও এদেরকে উপভোগ করবে আর এজন্যই জন্যই ইসলামে বিবাহটাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে বিবাহটাকে এবাদত বলে গণ্য করা হয়েছে আর বিবাহের ক্ষেত্রে পাত্র বাছায়, পাত্রী বাছাই উভয় ক্ষেত্রে ধার্মিকতা এবং ভালো আচরণ আচরণ ব্যবহারের দিক সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেওয়া হয়েছে এবং এবংাক আচরণ ব্যবহার তোমার মেয়ের সাথে ভালো ব্যবহার করবে সুন্দর আচরণ তার বিনয়মতা আচরণ ইত্যাদি তোমরা তুষ্ট পরিতৃপ্ত তাকে তোমরা বিবাহ দিয়ে দাও কারণ তোমরা যদি এগুলো পাওয়ার পরেও অন্যান্য অর্থনৈতিক বিষয় জাগতিক অন্যান্য বিষয়ের জন্য বসে থাকো বিবাহ না দাও তাহলে পৃথিবীতে ফিতনা হবে এবং বিপর্যয় আসবে পাত্রপক্ষকে পাত্রী পাতৃবাছাইয়ের সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়েছেন রসোল্লা সাল আলী আসসালাম এটা আমরা বিরতির পরে আলোচনা করব। ইনশাআল্লাহ কারণ বিরতির সময় হয়ে গিয়েছে আমরা যাচ্ছি একটু ছোট্ট বিরতিতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওবার যে কোন সমে তবে যারা লজ্জিত হয়ে পরিষ্কার মনে প্রাইশ্চিত করে মহান আল্লাহ তাদের নিশ্চয় মাফ করেন করে খাটি জান্নাতের দরজা খুলে দেই তা জানতে হলে দেখুন ও ইস্তেক শুধু বাংলায় দেখুন তোবা ও ইস্তেকফার প্রতি শনিবার সন্ধ্যার পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলা দেশে টিভি বাংলায় ডায়ালগ ডায়াল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 सुंदर एक जदि विधान नए तो ध्वस जो अनिवार्य शेख सैफुद्दीन मदान तलोके जीवन गढ़ार पृथ्वी बांगल्पर निवाचित किताब बुल माराम मीन आदिल्ला हकाम यमे दर्शे हदीसर सुव्यवस्था करक के शार एवं সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন শুধুমাত্র আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহিকে সম্মত দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম ইসলাম পরিবার এবং আগত প্রজন্মকে কত গুরুত্ব দিয়েছে বলছেন তঙ্কা হলমার আতুল আর বা হেমা লিহা বলে হাসাবিহা বলে দিন ইহা ফারবে দিন তার বাতিয়া দেখ যখন কোনো নারীকে কেউ বিবাহ করতে চায় বিভার সময় অনেক বিষয় খোঁজ নেয় তার সম্পদ তার সৌন্দর্য তার বংশ পরিচয় তার আত্মীয়তার পরিচয় এবং তার ধার্মিকতা আচরণ আখলাক তুমি সবচেয়ে বড় বিচার করবে ধার্মিকতা আচরণ আখলা তাহলে তুমি সফল হতে পারবে কেন কারণ জীবনটা যদি আমাদের উপভোগের জন্য হতো তাহলে আমরা অন্য চিন্তা করতাম কিন্তু ইসলাম তো জীবনটাকে এইভাবে দেখছে না জীবনটা নিজেদের উপভোগ এবং আগত প্রজন্মের লালন পালন তাদের মাধ্যমে নিজেদের বেঁচে থাকা তাদের মাধ্যমে জান্নাতকে আরও বেশি নিয়ামত্ময় করা আর এই জন্যই ধার্মিকতা এবং আচরণ আমাদের জীবনকে শান্তি দেয় এবং পরবর্তী প্রজন্ম লালন পালনে আমাদের সহায়তা করে সময় দর্শক শুধু তাই নয় ইসলাম শিখিয়েছে সন্তান পাওয়ার আগেই সন্তানের জন্য দোয়া করতে হবে শুধু সন্তান নয় নে সন্তান কোরআন দোয়া শিখিয়েছে রব্বি হাবলি মিনা সালাহীন আল্লাহ আমাকে সন্তান দেন নেককার সন্তান শুধু সন্তান চাইলে হবে আল্লাহ আমার ছেলে দেন আল্লাহ আমার মেয়ে দেন না আল্লাহ তাল্লাহারকে চাইতে হবে নেককার সন্তান দেন আল্লাহ এরকম অনেক দোয়া করে আনকারি আসছে শুধু তাই নয় যারা পিতা মাতা হতে যাচ্ছেন তারা দোয়া করেন আল্লাহ তাল্লাহর কাছে যেন শয়তান তার সন্তানকে স্পর্শ না করে আল্লাহ রসুল দোয়া শিখিয়েছেন যদি কেউ বিসমিল্লাহ বলে এবং আল্লাহম্মা জান শতাহের শেতান আমার জানা আল্লাহ শয়তানকে আমাদের থেকে দূরে রাখেন এবং আমাদের যে সন্তান দেবেন সেই সন্তানকেও শয়তান থেকে মুক্ত রাখেন তাহলে ওই সন্তানকে শয়তান স্পর্শ করতে পারে না ক্ষতি করতে পারে না সমাজ দর্শক আল্লাহ রসুল তাহনিকের ব্যবস্থা করেছেন আমাদের দেশে আমরা মুখে ভাত দিই এগুলো ইসলামী অনুষ্ঠান না জন্মের পরেই কোনো নেককার আলেম দিনদার মানুষের কাছে যে হয়তো একটু ফুটে সামান্য মিষ্টি মধু খেজুরে একটু গালে দিয়ে তার গালেটা টাকায় ঠেকিয়ে দেওয়া এটা কেন সেজন্য নেক্কার হয় সৎ হয় আকিকার ব্যবস্থা করেছেন ভালো নাম রাখতে নির্দেশ দিয়েছেন এ সব কিছুর উদ্দেশ্য যেন সে দুনিয়াতে এবং আখেরাতে সৎ এবং সফলতা অর্জন করতে সময়ত দর্শক পাশাপাশি দুনিয়ার সফলতার বিষয় ইসলাম মোটো অবহেলা করেনি। দুনিয়াতে তোমার সন্তান শক্তিশালী হোক সচ্ছল হোক শিক্ষাদীক্ষা শিখুক এটা ইসলাম নির্দেশ দিয়েছে কিন্তু এটাকে একমাত্র উদ্দেশ্য লক্ষ্য উন্নয়নের মাপকাঠ হিসেবে গণ্য করে আল্লাহ রসুল সালি বলছেন অধিক প্রিয় অধিক ভালো উত্তম অফিকুল সব মোমেনই ভালো আপনার সন্তানকে শক্তিশালী করতে হবে অর্থনৈতিক শক্তি সামাজিক শক্তি শরীরের শক্তি إسلام يقول شاب ندج ديسي رسول الله صلى الله عليه وسلم ندج ديسي على رسول صلى الله عليه وسلم بقول سين إنك أنتذر ورثتك أغنياء خير لك من أنتذرهم عالة يتكففون الناس وإنك لا تنفق نفقة تبتغي بها وجه الله إلا كان له به أجر حتى لقمة التي ترفعها في زوجتي على رسول صلى الله عليه وسلم سعبي شمبت صدق তিনি বললেন যে তুমি তোমার সন্তানদেরকে উত্তরাধিকারীদেরকে সচ্ছল রেখে যাবে স্বনির্ভর আত্মনির্ভর রেখে যাবে এটাই তোমার দায়িত্ব তাদেরকে পরনির্ভর পরের কাছে হাত পাচ্তে হয় এইরকম রাখার সে তাদেরকে সচ্ছল রেখে যাওয়া তোমার জন্য উত্তম আর তুমি এই চিন্তা করো না যে তুমি শুধু সাদাখাত করলেই সোয়াব পাবে আল্লাহ রুসাল্লাম তাকে তুমি যখন আল্লাহকে খুশি করার জন্য যে ব্যয় করো না কেন পরিবারের সদস্যদের পিছনে যে ব্যয় করো তোমার স্ত্রীর তোমার সন্তানের পরিবারের সদস্যদের জন্য যে ব্যয় করো এটার জন্য আল্লাহ তালা তোমাকে আখেরাতে আখের হাতে সবদান করবেন রসল আ শারীরিক শক্তি অর্জনের জন্য যুবকদেরকে কিশোরদেরকে উৎসাহ দিতেন এর মোয়ারকাবু তোমরা নিক্ষেপের ব্যায়াম করো আরোহণের ব্যায়াম করো রসল্লাহ আসলাম অন্য হাদিসে বলছেন এলা আবু বানি আরফেদা তোমরা খেলো লিয়া আলম কিছু আফ্রিকান তাদেরকে সম্বোধন করে বলেন তোমরা খেলতে থাকো যেন ইহুদরা বোঝে আমাদের দিনে প্রশস্ততা আছে এরা ধার্মিকতার নামে সংকীর্ণতা নয় খেলা নেই ধুলো নেই আনন্দ এরকম কিছু নয় আমাদের বিনোদন আছে আনন্দ আছে আমি তো حنيفية سمحاب و شستو حنيف ترمونية شده رسول صلى الله عليه وسلم صحبه اكرام عمر بن الخطاب رضي الله تعالى عنه شكتن علمو اولادكم الكتابة والسباحة والفروسية والرمي تماما ديشان تنده لكا بڑا شكو شكورو تا شكو تا ديرك شاتار شكو شرير جوستا شكو تا ديرك نيكيب আমরা বর্তমানে এদিকে অবহেলা করি লেখাপড়ার দিকে যতটুকু মনোনয়ন দিয়েছি শরীর চর্চার চেয়ে বসা বিনোদন ইলেকট্রনিক বিনোদনের আমাদের সন্তানদের ঢেলে দিয়েছি তাতে তাদের শরীর গঠন ক্ষতি হচ্ছে বিলাসী হচ্ছে মস্তিষ্কের উপরে চাপ অনেক বেশি পড়ছে আমরা তাদের এদিকেও রসুলামের সুন্নত অবহেলা করার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি সন্তানদের খেলাধুলো শরীরচর্চার ব্যবস্থা নেই তারা ঘরে বসে খেলা দেখছে অথবা ইলেকট্রনিক খেলা করছে এটা তাদের জন্য অত্যন্ত ক্ষতিকর যেটা পরবর্তী জীবনে তারা বুঝতে পারবে সমাজ দর্শক তবে এই দুনিয়ার শক্তি অর্থনৈতিক শক্তি শরীরের শক্তি শিক্ষার শক্তি স্বাক্ষরতার শক্তি যেগুলো আধুনিক সভ্যতায় মানব উন্নয়নের মাপকাঠি ধরা হয়েছে ইসলাম এগুলো নির্দেশ দিয়েছে তবে এগুলোকে সর্বোচ্চ সফলতার মাপকাঠি ধরেনি বরং আখেরাতের সফলতাটাকেই সর্বোচ্চ মাপকাঠি ধরেছে আর এজন্যই এখানে আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমার সন্তানকে সমাজমুখী করো আত্মকেন্দ্রিক নয় সৎ কাজের আদেশ অসৎকাজের নিষেধ এবং ধৈর্য সদাচরণ শিক্ষাদান করো সমাজ দর্শক এজন্য কি করতে হবে এই জন্য আমাদেরকে রসুল্লা সাল্লাহাম সন্ন্যার থেকে শিখতে হবে সন্তান কীভাবে লালন করতে হয়। সন্তান তো সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে অন্তত একটু বড়ো হয়ে তার বয়স যখন পনেরো বিশ পঁচিশ হবে তখন কিন্তু তার আগে তাদের গড়তে হবে আমরা যদি ছোটো থেকে তাদের ভিতরে ভীতি সঞ্চার করি তাদের ভিতরে লজ্জার নামে একেবারে আত্মকেন্দ্রিকতা অথবা সংকোচ পাছে লোকে কিছু বলে সংকোচ তৈরি হয় কারোর সাথে কথা বলতে পারে না নিজের ব্যাপারে দুর্বলতা রাখে আমরা বকিছি তোর দ্বারা কিছু হবে না আমরা শুধু তাদের বকাবকি করি এটা কিন্তু শুননা বিরোধ আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম শিশু কিশোরদেরকে কিভাবে ভালোবাসতেন কোরআন কিভাবে কথা বলতে শিখিয়েছে দেখেন লোকমান আলিহিসালাম সন্তানকে কিভাবে কাছে ডেকে কত আদরের ভাষায় কথা বলছেন ইয়া বুনাইয়া বুনাইয়া ছোট্ট বাচ্চা আমরা যখন বলি বাবু কচি এইভাবে আদরের ভাষায় কথা বলা রসল্লাহ সাল আলিবাসাল্লাম সন্তানদেরকে শিশু কিশোরদেরকে সময় দিতেন বিভিন্নভাবে তাদের সাথে খেলতেন ছোটো বাচ্চাদের পাইলেই কোলে নিতেন তাদের আদর করতেন মাথায় হাত বোলাতেন তাদেরকে হাদিয়া দিতেন কাঁধে করে নিয়ে বেড়াতেন রসল্লাহ সাল্লাম সন্তানদের রাগ করতে কষ্ট দিতে তাদের মানসিকতার দিকে লক্ষ্য রাখতে কত বেশি সচেতন ছিলেন এটা লক্ষ্য করুন রসুল্লা সাল্লাসাল্লাম জামাতে সালাত পড়ছেন স্যাজদা দিয়েছেন এক সেজদা দিয়ে উঠে বসে আর এক সেজদাই গিয়েছেন নাতি হাসান অথবা হুসাইন হেঁটে এসে কাজেই কাদের উপরে বসে পড়েছে উনি সাজদাই আছেন স্যাজদা দীর্ঘ হচ্ছে সাহাবাই কেরামগঞ্জ দ্বিতীয় সেজদার আসেন আসেন আসেন রসুল্লাহ সাল্লাম এরপরে উঠেছেন সালাতের শেষ করে সালাম ফিরিয়ে তিনি বললেন দেখো আমি যখন দ্বিতীয় সাজদাই যাই আমার নাতি আমার কাদের উপর বসছিল আমি আর ওকে সরিয়ে উঠলাম না ও একটু মন মতো জান ভরে যখন নেমে গেল এরপর উঠছি আল্লাহ একবার আমাদের সমাজে কোন ইমাম যদি এরকম করে আমরা ইমামের চাকরিই নষ্ট করে দেবো রসল আল্লাহ সাল্লাম কত খেয়াল রাখতেন যেন এই শিশুদের মনে কোনো আঘাত না লাগে শিশুদেরকে কোলে নিতেন আদর করতেন শিশুদেরকে নসিহত করতেন সম্মানিত দর্শক এ পর্বে আর আমরা আলোচনা দীর্ঘ করতে পারছি না পরবর বৃত্তি পর্বে ইনশাল্লাহ এ বিষয়ে আমরা আলোচনা করব আল্লাহ তালা ততক্ষণ ততদিন আমাদের ভালো রাখুন এ দোয়া করে শেষ করছি সুভান কাল মুহামদিকা আশহাদুক আসসালামু আলাইকুম ওরক In this year, the spirit of the human being The human being of this year is the spirit And the spirit of the human being And the spirit of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 ডোনন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপি রোড বার্মিংহাম পোস্ট কোড পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ইউরো অ্যাকাউন্ট নম্বর ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর শর্ট কোড সুইফট কোড টাকা ট্রান্সফারের জন্য কল করুন টু টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন এই দায়িত্ব পূরণ করুন सत्यारमिन तर जीव समय नष्ट करना दुनिया भी क्या करबिया दाय दायित्व पालन कर जा